বন্দে গুপদন্দ ভক্তিমনি শ্রীচৈতন্য প্রভু বন্দনী নিতাম শ্রীনন্দনন্দন বন্দে আকার চোদ গোপীজন সহ বৃন্দ বংশাগ্রপদরুবশৃবচানঙ্গ পাবুনে বৈষ্ণবেম মোকিচিতহং বন্দে পরমাধব বৃন্দী পৈ পিয়া বৈকেশ কৃষ্ণভক্তি পদে দেবী সব তে নমো ন নারায়ণ নমস্তন রঞ্জীবন রেবী সরস্বতী ব্যসী কৃষ্ণ কথোপদেশ গৌরী পৈশ প্রকাশনে সদা গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদা সদিপ্নম মদহম তীর্থ শিব বিতিহম পণুত দিপোত বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপি তরজ্জলক্ষি ধর্মীষ্টারজুবচস্য ৈত্যপি বধাব বন্দে মহাপুষ তে চার পাদ পলকছন্দমু ছটা বিসিতক বধু সুদর্শি পূর্ণাঙ্গ্রসাগর সারমারধিকময়া কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত স্রৈত গদা ধর শেবসাদি শ্রীগরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দাধর শেবাসি শ্রীগৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण হরে हरे হরে রে রে হরে আজান মিতভুজ ফনক সংকি কবিতর কমলাচ্ছ বিশ্বজ বর দিগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় কর করুণাগুত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে তদেব পুরুষো পুরান ভগবত স্বরূপ শি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাতকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা প্রভুপাত এই জন্মেই কি আমরা ভগবানকে পেতে পারি প্রশ্চই নিশ্চয় নিশ্চয় এই জন্মেই আমরা ভগবানকে পেতে পারি আমাদের আর অন্য কোন জন্মের জন্য অপেক্ষা করার দরকার পড়বে না কিন্তু সেই সদ্গুর সেবা করতে করতে সেবনমুখ জিউ হাতে অপ্রাকৃত হরি কথার অনুশীলন করতে হবে অনেকেই গুরুপা পদ্মের সেবা করা মানে ভাবেন তার শরীর তার কিছু সুবিধে করে দেওয়া অনেকেই গুরু সেবা বৈষ্ণব সেবা মানে মনে করেন গুরু বৈষ্ণবের শরীরের কিছু সুবিধে করে দেব কিন্তু স্বাস্থ্য সিদ্ধান্ত তা বলছেন না বাস্তবিক যা কিছু গুরু বৈষ্ণবের সেবা আছে সমস্ত সেবাগুলো মূলেতে তার বাণীকে তার বাণীকে উপলব্ধি করাবে গুরুপা পদ্মের যে মুখনিষ্ঠিত বাণী সেই বাণীকে যদি উপলব্ধি না করায় না করাতে পারে আর তার সেবক যদি সেটা না পারে অসমর্থ হয় তাহলে তার গুরু বৈষ্ণবের দীর্ঘদিন সেবাও व्यर्थत होते हमें देखे रेकर्ड आचुरे प्रमाण आरु बैष्णव शर से क्यों गुरुपी वैष्णवगणित जो अप्रकृत आचरणमुखी अप्रकृत बाणी तेज़ भाई नृत्य करणी कृपा तर हा तर कारण त बपू ए बाणी सेवा तदकदक मानी अर्थक अनुर गुरु वैष्णव सेवा करते गए सेवा बपु सेवा के समान भाव गुरुत्व ना दीते पे तरह मध्य क्यों आज पर सकसफुल्वा देखनी प्रमाण नहीं সাক্ষাধরিতেন সমস্ত সাশ্রয়ী রুক্তস্ততাভব সদবি কিন্তু মন্দির গুরু শ্রী ছরণা রবীন্দ্র গুরুদেব ভগবানের থেকে কোনো অংশে কম নন এসব কথা বলেছে। প্রুরুপাল পদ্ম ভগবানের থেকে কোনো অংশে কম নন বরং কিছু বেশি বললেই ভালো এসব কথা জানিয়েছেন প্রভুপাত তদিদেব পুরুষোপরা তমাল সুইতা অপার সংসার সামর ভি ভূপ আমরা শ্রীমদ্ভাগজী মহাপুরাণ আলোচনা প্রসঙ্গে प्रथम स्कंदे तेरतम अध्याय से देखते परीक्षित महाराज क्या कृपा हो सुखदेव गोस्वी हमें से देख किलोचना कल के आलोचना प्रसंगे देखे जे वैष्णवगणे गुरु वैष्णवगणे करुणा বর্ষিত হয় সমস্ত জীবের উপর কেউ ধরতে পারে কেউ পারে না বিদুজি মহারাজের কোনো ব্যক্তিগত কোনো কাজ ছিল না কিন্তু বিদুজি মহারাজ এসছেন হস্তিনাপুরে খবর পেয়েছেন উদ্ধবজির সঙ্গে দেখা হয়েছিল তীর্থ পর্যটন করছিলেন বিষ্ণু তীর্থানি বিষ্ণু তীর্থ সকল পর্যটন করতে করতে তিনি জানতে পেরেছিলেন যুদ্ধ আদি সব হয়ে গেছে তাই জন্য তিনি এখানে এখানে এসছেন তিনি এখানে এসে তার অনেকগুলো তার কিছু কিপা করবার ছিল যেরকম এক হচ্ছে এই যে ছোট ছোট স্নেহের পাত্র যে পঞ্চপাণ্ডব স্নেহের পাত্র হলে বড় হলেও মনে হয় ছোট এটাই নিয়ম স্নেহের এটাই গুণ যত বড় তুমি তুমি আমার হাত হলে তোমাকে তাদেরকে করুণা করা আর বড় কথা হলো যে অন্ধীতরাষ্ট্র তাকে করুণা করা কালকে কিছু আলোচনা করা হয়েছিল কিন্তু সকালে গিয়ে দেখছেন সেখানে কেউ নেই না তো গান্ধারী মাতা আছেন কেউ নেই তখন তিনি অম্বা মা সেই গন্ধারী মা কোথায় গেল যিনি তপস্বিনী আর তিনি বা কোথায় গেলেন যিনি কোথায় গেলেন যেভাবে দাস হচ্ছেন যখন তখন নারদ এসে উপদেশ দিয়ে দিলেন কোন চিন্তা নেই সেরা ভালো জায়গায় গেছে তুমি এখন তাদের মঙ্গলে হস্তক্ষেপ করোনা করম গুনাধীন দেহ অয়ং পঞ্চভিক কথম অন্য গোপাই সর্বগ্রস্ত জয়া পরম কাল কর্ম গুণাধীন আরে মহারাজ তুমি চিন্তা করছো যে কি করে ওরা কোথায় গেল ওরা পড়ে পড়ে গেলাম না গঙ্গায় ঝাঁপ মরে গেল তুমি কি চিন্তা করছো তোমাকে কে রক্ষা করে তুমি জানো না धीनों देह पंचभौतिक देह तुम नुम नए चल गुणाधीन देह पंचभ पांच भूत पंचभूत क्षितिअपे तेज मरुदम जेको समय तुम चले जाए कड़ कथा नये चले जाए जा। কিন্তু রেজলিউশন নিতে হবে পরীক্ষিত মহারাজের মতো পরীক্ষিত মহারাজ যেমন বলেছিলেন মহারাজ আমার শরীর যাবে যা কিন্তু যাওয়ার আগে যেন আমি কৃতকৃতার্থ হতে পারি পরীক্ষিত মহারাজ সম্বন্ধে ভাগবতদের তিন যায় জায়গায় তিন চার জায়গায় কষ্ট উল্লেখ রয়েছে এই এইসব মহাভাগবত তিনি মহাভাগবত তথাপি তিনি এই ভূমিকায় আছেন তিনি দেখাচ্ছেন আমরা আস্তে আস্তে এগুলো দেখব সেইখানে এইভাবে তাকে নারদজি মহারাজ তাকে শান্ত করলেন কোন চিন্তা করো না এসব বিষয়ে ঠিকই আছেন তিনি চলে গেছেন হরিদ্বারেতে সপ্তধারা নামক পবিত্র জায়গায় সেখানে গেছেন সেখানে গিয়ে পত্র কুটিরের মধ্যে বসে যে তা জিতাসন জিত শাস হরি ভাবনায় ধস্ত রত্তম বলছেন হরি ভাবনয়া ধস্ত রম মলম সত রজতম মল এসব তিনি পরিষ্কার করে ফেলেছেন যা ভুল করেছেন করেছেন আপনি যে মহাভাগবত কে আমরা বলছি কে বিদুর মহারাজ মহাভাগব মহাভাগবতের উপদেশ কাজে লেগে যায় তার উপদেশ মন্ত্রী পিসাচি পালায় পিসাচি পালাতে এতদিন তিনি ভালো করে ওই গৃহেতে বসেই ভালো করে খাওয়া দাওয়া বিশ্রাম করছিলেন একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবীপ্ত জীবের হৃদয় থেকে কড়ানা রে কি করছিস রে ও জাগ যেমন উপনিষদের এটা পাওয়া যায় সাধুগুরু হিসেবে তাই করে এসে প্রত্যেক জীবের চেত চেতনার যে অবচেতনা রয়েছে সেখানে কি কড়ান ওট জেগে পোট কি করছিস এইভাবে সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকের হৃদয় দিয়ে সারা জাগাবার চেষ্টা করেন যার কপাল ভালো থাকে সে গ্রহণ করতে পারে আর যার কপাল ভালো থাকে না সে নিতে পারেন না এখানে বলছেন যে এই তার মধ্যে যে সমস্ত এই যে উপদেশ করলেন বিদুর জি তারপরেই তো সে যেতে পারল আর যদি বিদুর জি না আসতেন তাহলে উপদেশ কে দিত সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের পর্যটনটা ভাগবত যে মহাপুরাণের অনেক জায়গা আছে এক জায়গায় না বিভিন্ন জায়গায় প্রমাণ আছে যে সাধুগুরু বৈষ্ণবের যে পর্যটন বিচরণ করেন তারা তারা নিজে স্বার্থের জন্য করেন না তারা নিজের স্বার্থের জন্য বিচরণ করেন না জন সৃষ্ণাদ বিমুখ সিবান অধর্ম শিসুখিত অনুগ্রহে হ চরি ন ভূতানি ভাব্যানি জনা একই কথা বলছে যে জনস্ব কৃষ্ণার বিমুখী যারা সংসারিক যারা কৃষ্ণের বিমুখ তাদেরকে উন্মুখ করার জন্যই এই সাধুগুরু বৈষ্ণবের পর্যটন তারা কোনো স্বার্থ অন্বেষণ করে পর্যটন করেন না এখানে বলছেন এই তাহলে তোমার চিন্তা নেই নারদ চিন্তা নেই তারা ঠিক আছে তারা ঠিক আছে সমস্ত রাজস্তম মল ধুয়ে ফেলে জিতা জিতাসন জিত শাস প্রত্যাহৃত হরি ভাবনায় হরি কিন্তু কাছে ছিল হরি উপদেশ করেছে হরির সঙ্গে অনেক কথাও হয়েছে কিন্তু তখন মগজে ঢোকেনি এটা হরি এর কথাটা নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গেছিলেন যাতে যুদ্ধ না হয় প্রস্তাব নিয়ে কিন্তু কি গ্রহণ করেছিল করেনি অর্জুনকে যখন গীতা উপদেশ করেছিলেন ভগবান সবই তখন শুনলেন সবই বুঝেছেন বলে বললেন শেষে বলেছিলেন কিন্তু দেখা গেল তারপরেও সব কিছু দেখলেন সব বিশ্বরূপ দেখেছেন তারপরে তারপরেও ভগবানের যোগমায় এমন করেছেন বন্ধু বন্ধু বুদ্ধি যাচ্ছে না বন্ধু ভাই এই বুদ্ধিটা যাচ্ছে না কখন গেল আমরা এখানে দেখব ঠিক যখন অর্জুনকে পাঠানো হয়েছিল দ্বারকা দ্বারকায় গেছিলেন অর্জুন এই কথা প্রসঙ্গ আসবে একটু পরে সেখান থেকে যখন তিনি এলেন কৃষ্ণ যখন অন্তর্ধান করেছেন তখন তার মধ্যে সেই শিক্ষিত জ্ঞানগুলো যে শিক্ষাগুলো পেয়েছিলেন হয়েছে। এরকম হয় অনেক সময় স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে তখন তাহলে এই অবস্থা করে কি হলে তিনি আস্তে আস্তে এই যোগাগ্নিকে সংযোগ করে আস্তে আস্তে আজ্ঞা চক্র থেকে এখানে নিয়ে চলে এলেন যোগাগ্নিতে নিজেকে যোগাগ্নিতে নিজেকে এ করে দিলেন কলেবরম হাসপতি সম তচ্চ ভি ভবি ভস্মী ভবিষ্যতী শরীরে চলে গেল আগুনে যোগাগ্নিতে গেল আর এই বিদুর মহারাজ ইনি এই ঘটনা দেখলেন দেখে ভগবানের প্রতি স্মরণ করলেন পরবর্তী সময়ে তিনি প্রবাসীতে চলে গেলেন প্রবাসীতে গিয়ে নিজেও ভগবানের চরণ কল্পনা করতে করতে চিন্তা করতে করতে অনুধ্যান করতে করতে তিনিও শরীর ছেড়ে গেলেন এই বিদুর মহারাজ সম্বন্ধে বলা ভালো এই বিদুর জী মহারাজ ছিলেন যমরাজজী তিনি এখানে এসেছিলেন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বাহ্যধৃষ্টিতে সাপী বলা যায় এখানে এসে তিনি এই মানে বিদুর জির লীলা করলেন অর্থাৎ শুদ্ধ বলে আবির্ভাবে লীলা করেছিলেন এই সমস্ত বিষয়গুলো আছে পুরাণান্তরে আমরা এখন চতুর্দায় দেখতে পাচ্ছি যে যুধিষ্ির মহারাজ অর্জুনকে পাঠিয়েছিলেন যে দ্বারকাতে কৃষ্ণ এবং তার যে তাদের যে আত্মীয় পরিকর তাদের খবর কীরকম আছেন তারা এই সমস্তগুলো জানবার জন্য তাকে পাঠানো হয়েছিল সেখানে তিনি সেখানে খবর নেওয়ার জন্য গেছেন বেশ কয়েক অনেক দিন হয়ে গেল বেশ কতিচিত মাস ব্যতিতান বেশ কয়েক মাস হয়ে গেছে কিন্তু অর্জুন এখনও ফিরছেন না এবং শুধু অর্জুন ফিরছেন না কথা নয় যুধিষ্ঠির মহারাজ রাজধানীতে বিভিন্ন রকম অমঙ্গল লক্ষ্য করছেন বিভিন্ন অমঙ্গল বিনা মেঘে বৈরপাত হচ্ছে রক্ত বৃষ্টি কোনো কোনো জায়গায় কী কী হচ্ছে শিয়ালেরা তার দিকে তাকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে গৌমাতা লক্ষণ অশ্রিক দুধ সময় রক্ত পড়ছে এগুলো কী ব্যাপারটা এত অমঙ্গল কিসের অমঙ্গল কেন এই লক্ষণগুলো দেখছি কবুতর কপত সে বিভৎসভাবে সে লক্ষণগুলো ভালো নয় এই অবস্থায় তিনি খুব চিন্তিত হয়ে পড়েন যদি শ্রী মহারাজ কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন আচ্ছা সেই কালটা চলে এলো যে কলটার কথা ভবিষ্যৎবাণী শুনেছিলাম যে কৃষ্ণ কাজ হয়ে গেলে নিজের সদামে চলে যাবেন সেই সময় কি চলে এলো নাকি এটা কি সেই সময় এলো আমাদের দুর্ভাগ্য সময় কে ঠে কৃষ্ণ ঘাম চলে গেছেন এরকম নয় তো তাহলে কী হল কী জানে এরকম যখন তিনি ধৈর্য ধারণ করতে পাচ্ছেন না এরকম অবস্থা চলছে ঠিক সেই সময়তে হঠাৎ অর্জুন চলে এলেন রাজধানীতে অর্জুন আসার পর অর্জুন এসে কারোর সঙ্গে কোন কথা বলছেন না বিনর্শ ভাব পাগল হয়ে গেছেন অর্জুন কে খালি বলছে অর্জুন কি হয়েছে বলো অর্জুন কি হয়েছে বলো কি কথা বলছো না কি হয়েছে বলো তুমি কি কোনো অন্যায় করে কোনো কা স্ত্রীর সেখানে গেছ কিনা অন্যায় করেছো কি কিছু ভুল করে ফেললে তুমি কি হয়েছে বলো এইভাবে যখন বারবার যখন তাকে ধরে এরকম ভাব বলো কি হয়েছে তখন বার এরকম বলতে বলতে কি করে সেইখানে যেখানে তুমি দেখা করতে গেছিলে তাদের খবর নিতে গেছিলে সে দ্বারকাতে তারা সবাই ভালো আছে তো তারা সবাই ভালো আছে তো ভগবান ওপি পি গোবিন্দ ভগবান ও পি গোবিন্দ ব্রাহ্মণ্য ভক্ত জিজ্ঞাসা করছেন শেষে এখন বলছেন ভগবান অপি গোবিন্দ ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য কাকে বলে যিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সহায় করেন সবসময় অনুকূলে যেমন রঘুনাথের পিতাকে পিতা যেটাকে ব্রাহ্মণ্য বলেছিলেন কিন্তু এখানে সেই মানে সেই সামান্য মানেটাও হবে না কারণ মহাপ্রভু বলছে রঘুনাথের বাবা যেটা ব্রাহ্মণ্য মানে কি যে ওরা নদিয়া বলে কথা নয় যেখানে যে শান্তিপুর যেখানে যা বৈষ্ণব ছিল গৌরী বৈষ্ণব তাদের যখন যে উৎসব হতো যে কিছু প্রয়োজন তারা খবর নিতে। এবং খবর নিয়ে সেই সমস্ত গুলো পূরণ করতেন সব লোক দিয়ে পাঠাতেন চাল ডাল তেল নুন হোয়াট নট কি না। কিন্তু তথাপি রঘুনাথের বাবা বাবা যেটাকে বলেছিলেন ব্রাহ্মণ্য মানে ব্রাহ্মণ এমনকি মহাপ্রভুর যে বাড়ি তাদেরও সমস্ত এই জগন্নাথ মিশ্র এদের বাড়ি সব পাঠাতেন তথাপি মহাপভু কিন্তু পিতা পিতাকে বৈষ্ণব প্রায় বলেছিলেন বৈষ্ণব বলেছিলেন আর বিষয় সুখকে সুখ করে মানি কিছু কিছু লোক আছে যত নুমলা বস্তু আছে সেটাকে ঘাঁটতে ভালোবাসে মহাপ্রু বলছিল বিষয় বিষ্ঠার ক্রিয়া বিষয়ের এই জঞ্জালকে ঘাটতে এরা খুব সুখ পায় যে সিদ্ধান্ত গুলো গন্ডগোল নাকি আমি কি চান কিন্তু সত্যি কথা শুনতেই হবে সেখানে যে ব্রাহ্মণ্য আর ভগবান গোবিন্দ সেরকম নয় গোব্রাহ্মণ্য হিতাই আচ্ছা আর ভগবানের যে ভগবান বলেছে অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ এসব কথা বলেছেন এসব কথার দ্বারা কি হয় আমরা আগে দশম স্কন্ধের ওখানে সুদামাভিত্তের কাহিনী দেখব আহা ব্রহ্মবন্ধু দেখো তার কি ভালোবাসা কি স্নেহ আমার মত একটা দরিদ্র কিছু নেই ভিকারি আমাকে তিনি দুবাহু দিয়ে আলিঙ্গন করে কি আনন্দ করছেন বন্ধু এসব কতদিন পরে তোমাকে দেখলাম বলছেন কোথায় আমি পাপি নিজেকে বলছেন শুধু আমার আর কোথায় শ্রীনিকতন কৃষ্ণ হ্যাঁ আমাকে কিরম আলিঙ্গন করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কি করে কি করে কুষ্টি বিপ্রকে আলিঙ্গন করলেন হ্যাঁ কুষ্ট ভক্তি তুষ্ট শিলাপরমুজের শ্রীধর বো সেইবার দেখেছেন শ্রীধর মহারাজ আমাদের নষ্টকুষ্ট আমার কুষ্ঠ তো চেলেই গেল কিন্তু ভক্তি তার মধ্যে ছিল तो भगवान गोविंद ब्राह्मण भक्त कश्चित पुरे सुधर माय सुम सु পরিজন সব নিয়ে সেই সুধর্ম সেই সুধর্ম সভায় বসে যে তিনি পরিচালনা করেন রাজধানীর মধ্যে সুধর্ম সভায় রোজ বসেন দিন হ্যাঁ বসেন কিনা উগ্রসেন রাজার নিচে বসে থাকেন কেন যদুবংশে কেউ রাজা হবেন না অভিশাপ আছে এই পরিচালনা করেন কৃষ্ণ কিন্তু উগ্রসেন কিন্তু সিংহাসনে বসে উগ্রসেন কৃষ্ণ বলেন কিরকম বিনয় উদ্ধবজি কে কখনো হে উদ্ধ এখন এই যে পরিস্থিতি দেখা দিয়েছে এই পরিস্থিতিতে কি করা উচিত বলতো একটু পরামর্শ দেওয়ারি সাক্ষাৎ জ্ঞানময় সচ্চিদ আনন্দময় ঈশ্বর তার আবার জ্ঞানের অভাব পেয়ে গেছে বন্ধুর সঙ্গে হে বন্ধু পরামর্শ দাও তো কি করা যায় ভগবান পরামর্শ চিন্তা একে বলে তোমরা যদি করি বিন্দুমাত্র জানতে পারো তোমরা দাঁড়াতে পারবে না হয়ে যাবে সংসার তোমাদের ভালো লাগবে না বিষের মতো লাগবে আনন্দ সাগরে ভেসে যাবে গায়ন তো আনন্দ সমুদ্র মাগনা গায়ন তো আনন্দ সুমন্ত না পড়লাদ মহারাজের ওখানে হ্যাঁ নৃত্য করবে কখনো কীর্তন করতে চিৎকার করে যেমন মহাপ্রভু দেখিয়েছেন নিজের নিজ ভজন মুদ্রাম পদিস পুনরবিধি স্পতি পদম সেই চৈতন্য পরাৎপর তিনি কি একবার দর্শন দেবেন তারই চরণ কমল দ্বয় পরেশ্বর গৌড় বরণ দেবেন করে যিনি নিজে আচরণ করে স্বভক্তের ভো নিজের যা যারা ভক্তগণ তাদের বলছে নিজ ভজন মুদ্রা উপদেশন বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয় ভগবানের ক্রিয়া মুদ্রে কি বিজ্ঞে বুঝায় আরো বুঝবেন কে বুঝতে পারে এই মুদ্রা নিজ ভজন নিজ নিজে ভজন কি করছেন কিরম কেন এরকম অবস্থা হচ্ছে সব সময় বিকারগ্রস্ত অপূর্ব এইসবগুলো সব আমাদের ভজনের মার্গ रास्ता के चेन। जे रास्ता रेखे गे यही गो देखेवर्ती सब महाजनगण तुम्हारा करुणा आविर से महाजन मार्ग रास्ता सेवलम्बन करद्धजीव सकल सुखे जो শুকিয়ে এগোতে পারে ভজন পথে নিজের মাথা থেকে কোন যেন ভজনের কোনো বিকৃত বুদ্ধি পান না করে যা যা গুরু ইচ্ছা তাতেই তোমার মঙ্গল হবে গুরু বৈষ্ণবের যা ইচ্ছা মঙ্গল হবে এই বিশ্বাসটা আসা দরকার এই বিশ্বাসটা হওয়া দরকার এখানে বলছেন ভাবে জিজ্ঞাসা করতে করতে এরা কেঁদে কেঁদে হাউ হাউকে কাঁদতে আরম্ভ করে অর্জুন আর থাকতে পারলেন না শুধু আমি সেই বন্ধুরূপী যে হরি সেই বন্ধুরূপী হরিকে মহারাজ আমরা হারিয়েছি তিনি আর নেই আমাদের সঙ্গে তিনি সধামে চলে গেছেন অর্জুন বলছেন বঞ্চিত অহম মহারাজ হরিনূপিণা জেনো মে অপরিতম তেজ দেবিস্মিতম তেজ দেব বিস্মন মহ দেবতারা যে পাগল হয়ে যায় দেবতারা যে পাগল হয়ে যেত দেবতারা পাগল হয়ে যেত আমার বীরত্ব দেখে আমার সেই শক্তি নেই কিচ্ছু নেই বঞ্চিত অহম মহারাজ হরিনা বন্ধুর বন্ধুরূপী হরি যার সঙ্গে আমার বয়সের প্রায় এক বয়স বলে কখনো উঠতে বসতে কখনো কখনো কত রকম কথা বলেছি তাকে কত কত বন্ধুকে যেমন বলে কটু কথা ভালো কথা বন্ধু হিসেবে উঠতে বসতে কত রকম ঠাট্টা করেছি তাকে বুকেছি কিন্তু আজ আমি বুঝতে পারছি সর্বহারা হয়ে গেছে আমি আজ আমি সর্বহারার আজ আমার কিছু নেই সেই অর্জুন আমি রয়েছি আমার সেই শক্তি নেই সব চলে গেছে তেজ আমার চলে গেছে এই অর্জুনের কি হলো ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন এই রমণীগণ কে নিয়ে যেতে আসবে সেই সময় রাস্তাতে কোলভিল তাকে হারিয়ে হারিয়ে পারলেন না তাদেরকে অ্যাবডাকশন তাদেরকে তুলে নিয়ে চলে গেল এবার জগতের লোক বলবে এরম কেন হলো বলে এগুলো সব ভগবানের যোগমায়া সব ভগবানের যোগমায়া করেছেন ওই যে কোলভিল এসছে সব ভগবানই ওই রূপ ধারণ করে এসছেন এসে নিজের শক্তিগুলোকে নিয়ে গেছেন ভগবানের শক্তিকে কেউ কেউ তুলে নিয়ে চলে যাবে চৈতন্য মহাপ্রভু যখন স্বন শিক্ষা দিচ্ছেন সনাতন শিক্ষা সেখানে বলেছেন দেখো মহিষী হরণ লীলা কৃষ্ণের অন্তর্ধান সব মায়াময় জেনে রেখো সমস্ত লোককে বোকা বানানোর চক্র क्ति नय भक्ति भक्तिमान नये तर मध्य नारकम कंट्राडिक्शन कन्फ्यूशन एक ही हो बहार होती जो तुम्हार गुरु बैष्णवे भगवान संशय श्रिदान को गीता संशय आत्मापति संशयत्मा संशय गुरु वैष्णव जाओ गे जाशय रही मेटाओ তারা এখনো রয়েছেন কয়েকজন থাকতে পারে পৃথিবীতে রেয়ার পৃথিবীতে যদি রোগগণনা রিয়া। যারা ভগবানের পূর্ণ কৃপা লাভ করেছেন না বললেই হয় অল্প আছেন। কিন্তু তারা চলে যাবে এবার তোমার সংশয়গুলো সেই সিগিরই হাঁটাও তুমি সংশয়টাও রেখে দিলে আবার গুরুষেবার অভিনয় করলে অ্যাপসার হতে পারে না সংশয় রেখে কখনো সেবা হয় না হৃদয় যতক্ষণ পরিষ্কার না হবে নির্মল না হবে ততক্ষণ পর্যন্ত হয় না কালকে আমরা আলোচনা এই কুযোগী বলতে বলা হয়েছে নারদ্জি সাধু বৈশ্ববের উপদেশ পেয়েছেন ঠিক আছে তাদের উচ্ছিষ্ট হৃদয় নির্মল হয়েছে কিন্তু তার হৃদয়ের ভেতরে যে কামের বুঝতে না বুঝতে চাপ কুট এই সমস্ত বিভিন্ন ব্যাখ্যা আছে তার ভেতর যে কষায় দাগ গুলো আছে এটা এখনো যায়নি হিরোয়েন্ট হয়ে গেছে হৃদয় কোন উচ্ছিষ্ট খেয়েছিলেন একদা উচ্ছিষ্ট কে হিরোয়নের মল হয়ে গেছে কিন্তু ভেতরে যে জন্মজন্মের সংস্কার এই যে দাগ গুলো রয়েছে এগুলো এখনো রয়ে গেছে এই জন্য অবিপক্ক অবিপক্ক কষায় বলছে কষায় কষায় বলতে কষায় বোঝো কষার বোঝ না হর্ত কি আদি সুপুরি এক জায়গায় জাল দেবে উঠা গেলে পাত্রটাকে দুতেই যাবে গায়ে কষায় একটা লেগে রয়েছে না দেখবে কষায় গায়ের উঠতে চাই যেন এই কষায় দাগটা হয়ে গেছে এই দাগটা থাকলেও কিন্তু ভগবত দর্শন হবে না হরিভজন হবে না সেই জন্য পুজোকি বলতে আমরা অনেক তাড়াতাড়ি করে ব্যাখ্যা করতে গিয়ে অনেক উল্টো হয়ে হয় না আমি আনন্দ পাই না তবে হয় তাড়াতাড়ি হয় না এই বলছেন সেখানে কুযোগী বলতে এর অনেক কিছু মানে টিকাকাররা বলেছেন দু একটা আমি আলোচনা করছি এক হলো সে সাধুগুরু উপদেশ পেয়েছে তারা উপদেশটা গুরুর কাজ করে গেছে কিন্তু এবার সে দীক্ষা তো এখনো নেয়নি নাম উপদেশ যে হরিনাম উপদেশ মন্ত্র প্রতিগুলো নেননি তালে না নেওয়ার ফলেতে তারে তার তার যে হরিভজনে আশ্রয় লইয়া ভ যে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মনে মরিয়া করণ এর ব্যাখ্যা যদি শোনো তুই পাগল হয়ে যাবে এরা তো ভয় পেয়ে যাবে এরা দীক্ষা নেয়নি সেখানে বলছে আশ্রয় লইয়া ভাজ যে কৃষ্ণচরণকে তার তো অসুবিধা দেখা দেবে অসুবিধা দেখা দেবে তো কারণ কৃষ্ণচরণকে আশ্রয় মুখে করা যায় না কৃষ্ণচরণকে আশ্রয় গুরুচরণ আশ্রয়ের মাধ্যমেই ফুলফিল হয়ে থাকে গুরুচরণ আশ্রয়ের মাধ্যমে কৃষ্ণের চরণে প্রপত্তি স্মরণাগতি হয় এই পয়েন্ট দিয়ে যদি অটোমেটিক তা গুরুচরণে সর্বাঙ্গীন স্মরণাগতি প্রপত্ত স্বীকারের মাধ্যমে কৃষ্ণের চরণে শরণাগতি সিদ্ধ হয় এখন এই দীক্ষা নেয়নি দীক্ষা না নেওয়ার ভজনের কোনো পারফেক্ট প্রসিজিওর সকালে আলোচনা করেছিল সম্বন্ধে প্রয়োজন এই জ্ঞানটা তার এখনো পরিপুষ্ট রূপে আসে না এসছে কি এমনি লাগছে কি সুন্দর কথা লাগছে। বিশাল জমে গেছে তা অসুবিধে কিছু নেই সেই জন্য তাকে বলছেন অবিপক্ক কষায় তোমার ভেতরে যে কষাইগুলো রয়েছে এখনো পক্ক মানে এখনো ইরেজ হয়নি এখনো পাকা হয়নি যেটা মহাপ্রভু বলেছেন না প্রথম শিক্ষা চেত দর্পণ চেত দর্পণ যে রয়েছে এটাকে সম্পূর্ণরূপে মার্জন করো এটার একমাত্র ওয়ে আউট উপায় হচ্ছে সংকীর্তন তাও জায়গা মতো কানটাকে পারতে হবে পরেও যদি এখানে বুদ্ধিমান ব্যক্তি থাকে যারা ভজনে খুব ভজনে খুব একটা খুব আগ্রহী তাদের মধ্যে এই প্রশ্নটা আসার কথা ছিল কিন্তু তারা এই প্রশ্নটা করল না জগতের পিতা কৃষ্ণ বলেন আমি তো কৃষ্ণ ভজন করি না আমি তো রাম ভজন করি তারা হবে না বৃন্দাবনে হিসেবে উত্তর দিতে হয় আমাদের নালে মারবে বৃন্দাবনে উত্তর দিতে উত্তর দিয়ে উঠতে যেখানে ঘরিকতা হবে কি কোশ্চেন আছে বলো উত্তর হয় যে সংশয় রাখলে কি বক্তা হলো তাহলে বৃন্দাবনে সবাই করছে আপনাদের গৌরী সম্পর্কে গৌরী সম্পদে তো ভুলই লেখা থাকে বলে এটা কি লেখা আছে মশাই তাহলে আমরা রামভিন করি হবে না বলে আপনারা শান্ত হন কথাটা বোঝবার চেষ্টা করুন সিদ্ধান্তটা ছিল কৃষ্ণদাস কবিতার গোস্বামী কোন বদ্ধদ্বীপ ন রাধারানীর প্রিয় নর্ম সখী বিশ্বনাথ চক্রবর্তীবাদকে বলেছেন তিনি লিখেছেন সিদ্ধান্ত বলেছেন সেটা কি ভুল হতে পারে তিনি কেন বলেছেন এই কারণে বলেছেন কৃষ্ণ হল সর্ব অবতারের অবতারী কৃষ্ণ সর্ব অবতারের অবতারী চৈতন্য ভাগবত এই চৈতন্য প্রথম দেখবে কেহ কেহ কিছু বলে কৃষ্ণকে কেউ ক্ষীরদক সাই বলে কেউ বামন বলে কেউ নারায়ণ বলে সবই সত্য হয় সব সত্য কেন কৃষ্ণ তো কৃষ্ণ তো সর্ব অবতার অবতারই গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ কেউ কিছু কিছু বলছে লক্ষ্মী নারায়ণ দেখো লক্ষ্মী না। ভগবানের মধ্যে সর্ব অবতার রয়েছে তাহলে কথাটা সিদ্ধান্ত ভুল নয় রাম ভজন করলে পরে তিনি তো কৃষ্ণের ভেতরেই রয়েছে। কৃষ্ণের থেকেই এসছেন কাজে ভুল সিদ্ধান্ত হ্যাঁ বোঝা গেল তাহলে কৃষ্ণ ভজন করার কথাটা তিনি স্বয়ংরূপ ভগবান কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ছেড়েছেন তারপরে রাম ভজন করে যদি সিদ্ধিলাভ করে যেরকম পাওয়া বৈকুণ্ঠে গিয়ে অযোধ্যা নিত্য অযোধ্যা ধামাজ কিন্তু তোমরা কি সেখানে যেতে চাও নাকি গৌরাঙ্গের কাছে যেতে চাও যেখানে সংকীর্তন রাস চলছে আনন্দ চলছে হৈ হৈ কাণ্ড নিয়ে মহোৎসব চলছে গোকুলো বলছেন যেখানে গোপিকা প্রিয়ম গোকুলের উৎসব গোকুলানন্দ তাকে তার কাছে যেতে চাও তো তাহলে যদি যাও তাহলে তাহলে যত রস আছে রসের যত বিভাগ আছে সব তুমি আস্বাদন করতে পারো কিন্তু যদি নৃসিংহদেবের কাছে যাওয়া আপত্তি কিছু নেই এটা বৈকুণ্ঠ কিন্তু সেখানে গিয়ে তো সেই রস আস্বাদন করতে পারবে না রামজির কাছে গেলেও সেই সব রস পারবে কি কৃষ্ণের মধ্যে গৌণ রস এবং মুখ্য রস মিলিয়ে বারোটা রস দ্বাদশ রস পূর্ণ মাত্রায় আস্বাদন করার উপায় আছে কৃষ্ণই কৃষ্ণই পারেন কৃষ্ণ আর কোন অবতারে এটা হতে পারে না যে চলে যাওয়ার পর দেবতাগন আমার বীরত্ব দেখে অবাক হয়ে যেতেন অর্জুন বলছেন আজ আমার সমস্ত শক্তি চলে গেছে কিছু নেই আজ আমি কি করব আর আমার বুদ্ধি খারাপ সেই যখন আমার এই বন্ধুরূপে কৃষ্ণ ছিল উঠতে বসতে খেলতে কত কিছু আলোচনা করেছি কত বুকেছি কত কিছু করেছি আজ আমি বুঝতে পারছি সে সমস্ত দ্বারকাবাসীকে স্বামে প্রেরণ করার জন্য একটা জাদু করেছিলেন কি যোগমায় দ্বারা বলে সবার মাথা খারাপ করে দিয়েছিলেন প্রথমে হচ্ছে জাহাজ বাড়ির আলোচনা বলেছিলাম সেখানে সেখানে কৃষ্ণের বংশের যারা ছেলেগুলো রয়েছেন ছোট ছোট তারা সাধুগুলো বৈষ্ণবের সঙ্গে কি নিয়ে আলোচনা করব না। সেই ঋষি মুিগণ অভিশাপ দিলেন ব্রহ্ম সাপের দ্বারা নিজের কুলকে হরণ করে নিয়ে যাওয়ার একটা টেকনিক আর কিছু না কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের পরিকর আলাদা নয় মহারাজ এই সব গুলো অনুভব করা দরকার কৃষ্ণর সঙ্গে কৃষ্ণের পরিকর আলাদা নয় কিন্তু কৃষ্ণর সঙ্গে কৃষ্ণর পরিকর যে রয়েছে এই পরিকর গুলোকে নিয়ে যাওয়ার একটা রাস্তা দরকার কেউ তো পারবে না একমাত্র ওই ব্রহ্মসাপকে উপলক্ষ করে কি করলেন এইভাবে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন সেখানে অমঙ্গল দেখা দিল কৃষ্ণ তারপর উপদেশ করলেন যে সবগুলো মুসল মুসল মুসলীলা যে হলো এই সমস্তগুলো আমি আর বলছি না তারপরে সেই চলে গেলেন প্রবাসে সেখানে গিয়ে সব বিভিন্ন যা যজ্ঞ করলেন সব সৎ অনুষ্ঠান করে এইবার মাথা খারাপ হয়ে গেল ময়ূরেও নামক এই পান একটা রস পান করতে আরম্ভ করে তাদের নেশা হয় এতে বুদ্ধিটা খারাপ না হয় মইরেও নামক হ্যাঁ ওই মধু পান করতে থাকলেন করার ফলে তে তাদের মাথা বুদ্ধি চেতনা ইচ্ছে করে ভগবান যোগ মায় করছে এগুলো সব করে কি করলেন পরস্পরের সঙ্গে কেউ কাউকে চিনতে পারছে না সব লড়াই আরম্ভ করলো এরকা বৃক্ষ ওই যে বলেছিলাম যে মুসল যে ঘুষেছিল তার যে চূর্ণ করে গিয়েছিল যদু বংশকে তিনি অন্তর্ধান করাবার একটা ব্যবস্থা করলেন যদি মহারাজের কাছে এবার অর্জুন কাঁদতে সব বলছেন তাই ভগবানও লাস্টে কি করলেন তিনিও চলে গেলেন সধামে সভা সধামে চলে গেলেন আর কি করব কিছু করার নেই সমস্ত কিছু আমি হারিয়েছি আজকে বলে কাঁদতে কাঁদতে এবার সেখানে ফেরত এলেন এসে নিজের সব দুঃখের কথা বললেন যখন এইসব দুঃখের কথা শুনলেন শোনার পরে তো যুধিষ্ঠির মহারাজের মুখে আর শব্দ বেরোচ্ছে না স্তম্ভিত হয়ে গেছেন পাথর হয়ে গেছেন যেন ওইখানেই তিনি মরে গেছেন কৃষ্ণগত প্রাণ যারা আছেন মহারাজ যদি কেউ গুরুগত প্রাণ থাকে কৃষ্ণগত প্রাণ থাকে লক্ষ্য করে দেখবেন বিরহ যন্ত্রণা কাদের হওয়া এইসবগুলো দেখুন জড় কর্মীতে বিশেষ ব্যস্ত থাকবেন না এগুলো অনুশীলন করুন আপনারা কিন্তু গীতার্থ হবেন সেখানে দেখবে যে কি হলো বলে এইটা দেখে পৃথা অর্থাৎ কুন্তিদেবী আড়াল থেকে সব ঘটনা শুনল শুনে ওখানেই শুনে তিনি সেখানেই চেতনা হারিয়ে সব চলে গেল। সেখানেই তিনি দেহ ছেড়ে দিলেন পেশন থেকে সব কথা শুনতে পেলেন কৃষ্ণ বিরহ সংবাদ সঙ্গে সঙ্গে বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওখানেই দেহ ছাড়লেন যুধিষ্ঠির মহার চিন্তা করলেন যাকে নিয়ে আমাদের সবকিছু আমাদের সবার প্রাণ হলো সেই গোবিন্দ কৃষ্ণ সেই যখন চলে গেল কি সুখের জন্য যুদ্ধ হবে তখন তো এরকম অনেক কথা বলেছিলেন এই আত্মীয় পরিজন আমার সামনে এসছে শালা সম্বন্ধী শ্বশুর বিভিন্ন এদেরকেই তো মারতে হবে যুদ্ধ করলে আর এদেরকে মেরে ফেলে আমি আমি রাজত্ব চাইনা হে কৃষ্ণ আমি চাই না আমি বিজয় চাই না আমি রাজত্ব চাই না ওকে আমি আমি আমি বলেছি আগে কিছুদিন আগে প্রত্যেকের বর্ণ এবং আশ্রমের যে সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা কিছুদিন আগে আমি আলোচনা করেছি যারা ছিল না তারা দুর্ভাগা সেখানে বলেছিলাম বর্ণাশ্রম আশ্রম বর্ণ এবং আশ্রমকে বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগ সহ এগুলো বলেছেন ভগবান এইগুলোকে ইনটো টো যারা পালন করবেন তারা কৃতকৃতার হবে। এবং সেগুলো সব কৃষ্ণকে স্মরণে রেখে কৃষ্ণকে উদ্দেশ্য রেখে এগুলো সব কিন্তু আচরণ করতে হবে বোঝা গেল কি বলল বর্ণ এবং আশ্রম সবকিছু এবং তারা যদি কৃষ্ণকে সম্মুখে রেখে এইগুলো আচরণ করেন করা উচিত কেন বর্ণ এবং আশ্রম যদি ভেঙে যায় তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে আমি কথা বলতে বাধ্য সঙ্গে যে বর্তমানে যে দৈব বর্ণাশ্রমের কথা আমাদের প্রভুপা দত্ত ঠাকুর বলেছেন সেই দৈব বর্ণাশ্রমের যে যে বাস্তব সিদ্ধান্ত সেটাকে না বুঝতে পেরে বা এগুলো না বুঝে এই যে সমাজের যে বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে এর পরিণতি ভয়াবহ দৈবর্ণাশ্রম কাকে বলে দৈবর্ণাশ্রম কারা পালন করবেন কিভাবে পালন করবেন এগুলো সব মানে এর যে ব্যাখ্যা এগুলো সব অপব্যাখ্যা হচ্ছে হয়ে বর্ণ সৃষ্টি হচ্ছে কেউ কেউ চলে যাচ্ছে বিদেশে ব্রহ্মচর্যের নাম দেখি সেখানে গিয়ে ফেলে দিয়ে বিবাহ করে চলে যাচ্ছে এগুলোর কথা বর্ণাশ্রম এইসব বলেনি তোমরা ভুল বুঝেছাশ্রম মানে এক কথায় আমি আলোচনা করেছিলাম আগেও এরা যদি কার মনে থেকে থাকে মনে করে দেখো সেখানে কি বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ পরে অর্জুনকে উপদেশ করবেন সেখানে আমরা দেখেছি সেখানে বলছে। जशो जशो लक्षणम प्रोत्तम पुंगश वर्णा विंजकम तदोन्न दृश्य ते तत्व नई बिशे से उद्धव जी ए, ए, एके बोल भगवान श्रीकृष्ण देखो जशो जशोज लक्षणम प्रथम जार जे लक्षण देखा जा। से जाए से लक्षण अनुजो वर्णाश्रम हल কিন্তু তাছাড়াও যদি অন্যত্র কোন জায়গায় যদি অন্য লক্ষণ দেখতে পাও ওখানে ব্রাহ্মণের লক্ষণ একটা শুধ্রের ঘরে জন্মগ্রহণ করেছে তার মধ্যে ব্রাহ্মণের লক্ষণ ছেলেটা ছোটবেলা থেকে ও সাতের দুর্গন্ধ খাওয়া খায় না স্পর্শ ভালো লাগে না ভালো লাগে না তা এই অবস্থাতে পূর্বে বিচার করে দেখিয়েছেন আমাদের সমস্ত বিচারকরা যে যত মহাভারত পুরাণ বিভিন্ন জায়গায় যে যে লক্ষণে যাকে চিহ্নিত করা হয়েছে সেই লক্ষণটা দেখে তাকে এবার ভালো হচ্ছে এই বর্ণের যেমন যাবাদ সত্যকামের কথা বলেছিলাম তার কোনো কিভাবে হচ্ছে আবির্ভাব হয়েছে বলতে পারছে না কিন্তু গৌতম ঋষি বললেন আমি নিশ্চিত তুমি হচ্ছে ব্রাহ্মণ এইসব তোমাকে আমি বেড়ে সমীপে নিয়ে যাব বেড়ে স্বামী সমীপে তোমাকে আমি নিয়ে যাব উপায়ন সংস্কার করব তোমাকে শিক্ষা দেব কেন তোমার লক্ষণ বলে দিচ্ছে তুমি ব্রাহ্মণ কি লক্ষণ মারা কত আলোচনা করা যায় বিস্তৃত ব্যাখ্যা সমস্ত বলছেন ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ সূদ্রে অনার্যব লক্ষণ বোঝা গেল কি বললাম ব্রাহ্মণ যে হবে তার মধ্যে একটা লক্ষণ দেবে সবসময় সবসময় সত্যের পথে চলে সত্য কথা বলবে সত্য আচরণ এইসব নোংরা চরণ লাগে না তাহলে বোঝা গেল কি বললাম বলছেন সত্য ভাষণ কহর ভাবে ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শুদ্রে অনার্যব লক্ষণ শূদ্র যে হবে তা মিথ্যে কথা বলবে মিথ্যে কাঁচু ভাব দেখা যাবে কহর ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে বলছে উমিত নিয়েছে পৈতে হয়ে গেছে মহারাজ পৈতে যে কি পৈতে হয়েছে এখন সব পৌপাতের সব বদনাম করবে সব এই জন্য খুব সাবধানভাবে চলা উচিত যেন পৌপাত ভক্ত এগুলো উচিত নয় তারা কি উদ্দেশ্যে দিয়েছেন এগুলো বোঝা উচিত সেই জন্য বলছেন যে রকম অবস্থা হলো হয়ে তখন ধীরে ধীরে যুধিষ্ঠির মহারাজ সিদ্ধান্ত নিলেন যে আমা আমরা আর এই রাজধানীতে থাকবো না যখন সে যাকে নিয়ে আমাদের জীবন আমাদের জীবন জল ছাড়া কি মাছ বাঁচে যাকে নিয়ে আমাদের জীবন সেই যখন গোবিন্দ চলে গেল আর আমরা থাকবো না সেই যে পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভেতে পরীক্ষিত মহারাজ তখন বড় হয়েছেন পরীক্ষিত মহারাজের জন্ম ঠিকুজি দেখে ব্রাহ্মণ না বৈষ্ণবরা যে ঋষি মুিরা যে লক্ষণ বলেছিলেন সেগুলো রাজা জানে রাজা শুনেছে জন্মকুণ্ডুলি যখন দিয়েছিল এ কি কি লক্ষণ মারা শুনুন এ একদম মহাভাগবত ভগবানের প্রতি নিষ্ঠা ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি তার পাগলের মতো ভালোবাসা ঋষি ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি আর এ প্রজাবৎসল হবে পুত্রের মতো প্রজাগণকে পালন করবে অনেক গুণ অসিন রাজার মতো দাতা হবে শক্তিতে বীরত্বের অর্জুনের দ্বয়ম অর্জুন ও দুজন অর্জুনের কথা বলছে এই সব এইরকম এরকম হবে তাহলে জেনে গেছে তাই জন্য তারা কি করলেন সিদ্ধান্ত নিলেন আমরা তাহলে চলে যাব মহাভারত আছে পথে জগতের লোক এসব বিচার বলতে ওরা স্বর্গে বুঝে এরও সিদ্ধান্ত আছে অনেক এখন প্রশ্ন হলো এই বসিয়ে গেলেন কাকে বসিয়ে গেলেন পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত মহারাজ রাজধানীতে বসলেন তারা সব দল বলে চললেন কিন্তু দ্রৌপদীকে কেউ বলেনি আমাদের সঙ্গে আসো দ্রৌপদী তার পেছনে পিছনে দৌড়াচ্ছে দ্রৌপদী বলছে আমার পঞ্চস্বামী ওই চলে যাচ্ছে আমি যাব কোথায় যাবেন মহাভারত বলছে মহাপ্রস্থানের পথে পাহাড় দিয়ে উঠছে আর মহাপ্রস্থানে কোথায় যাবে এরা তো ভগবানের পার্শ্ব সিদ্ধান্ত হলো এই যে স্বর্গের যে যে দেবতার অংশে যে যে জন্মগ্রহণ করেছিলেন কথাটা খেয়াল রাখতে হবে স্বর্গের দেবতাদের যে যে অংশে জন্মগ্রহণ করেছে যুধিষ্ঠির মহারাজ কারাম ছিলেন অর্জুন কারণ শেষ ছিলেন যে যে অংশে এসেছিলেন আমি আর আলোচনা করছি সেই সেই অংশগুলোকে ফেরত দিলেন আর নিজে হয় সন্দেহ নিজের যেমন ধরো জগন্নাথ মিশ্রের মধ্যে কে কে অবতীর্ণ হয়েছেন দেখতে তোমার জগন্নাথ মিশ্র একটা লোক জগন্নাথ মিশ্রের মধ্যে কে আছেন যে মথুরার যে বসুদেবজি আর নন্দমহারাজ দুজন আছেন বুঝে গেল সেরকম এদের মধ্যে তোমরা সন্দেহ করতে পারো না এগুলো কৃষ্ণ ভজন করলো কৃষ্ণ যাদের প্রাণ তারা এই জগতের অনেক লোক তো স্বর্গে চলে যায় যাগ করছে না আমরা কি যাওয়ার জন্য এই ভজন করেছি ভাগবত শুরুতে বলেছি না স্বর্গায় সত্তায় যজ্ঞের আয়োজন করেছেন স্বনকাল ঋষি স্বর্গপ্রাপ্তির জন্য সেটার ব্যাখ্যা কি বলেছিলাম মনে আছে হ্যাঁ ভগবানের স্বর্গীয়তে যার গুণবলী গাওয়া হয় তস্য লোক প্রাপ্তই তস্য লোক সেই ভগবানের উরুক্রম ভগবানের যে লোক আছে অর্থাৎ তুমি বলতে পারো গোলক গোলকেই তো বিভাগ আছে গোলক তো গোলকে ভাগ আছে না মথুরা একটা প্রকোষ্ঠ বৃন্দাবনে অন্তঃকরণে প্রকোষ্ঠ আছে আবার গোলকের তিনটে প্রকোষ্ঠ আছে তার বাইরে শ্বেতদ্বীপ সেই শ্বেতদ্বীপ নবদ্বীপ বৃন্দাবন কি কবে শুনবে এসব কথা অপূর্ব সব তাহলে এই হলো কথা যখন চলে গেলেন দেখা যাচ্ছে মহাভারতে আছে একজন করে পড়ে যাচ্ছেন সব जाके यथा छोट हलो राजा सनकृष्टि गोस्वा की हलो सनक निज ग्राहक कलिम दिग्विजय नीप निदेव चिन्ह दृश्र कान ज पा आहान কথা বলছেন কি স্ত্রী নজহার অশ্বমেধান স্ত্রী নঙ্গায় ভূরি দক্ষিণা বিশাল দক্ষিণা দিয়ে गंगारीरे तीन तीन बार गुरु यज्ञ कर मान से ऋषि के लिए ऋषि के लिए बचें राजा परीक्षित कृपाचार्य के गुरूपे बरण कर गंगा तिर अश्वे अनुष्ठान प्रचुर दक्षिणा दीछाजे स्वर्ग देवतारा ने शरीरे शरद गुरु कृतवा देवा गोच रहा देवतारा सवार चोखे देवता वरुण सब अग्निदेव सबसे सब येकम कथा कर আর সেই রাজন কি নিজের রাজধানীতে কলির অত্যাচার একবার দেখতে পেয়েছিলেন অনেক কথা বলবার সময় নেই অল্পের উপর বলা হচ্ছে বলছেন এখানে পৃথিবী গৌমাতা রূপে আর ধর্ম যা চারটে পাদ প্রথমেই ছিল আগে সত্যযুগে যুগে ছিল সেই ধর্ম বৃষরূপে রয়েছে বর্তমানে তার কলিকা এসে গেছে বলে তার তিনটে নষ্ট হয়েছে এবার এই অবস্থায় কি হলো এই রকম ভাবে রাজধানীতে পরীক্ষিত মহারাজ তা যেতে যেতে দেখলেন একটা গো মিথুন কে একজন সূত্র কালো কুচকুচ করছে কুৎসিত দেখতে রাজার বেশ ধারণ করে রয়েছে যেন কাক যদি কাক কখনো কি ককিল হয় কখনো হবে না আর অন্য অন্য পাখিকে সমস্ত যত ময়ূরের মাথা ঝুটিটা কেটে লাগিয়ে দাও কি ময়ূর হবে কোনোদিন হবেই না কাক কখনো ককিল হয় না হ্যাঁ কোনোদিন হতে পারে না সেরকম ও হচ্ছে শূদ্র বিমৎস শূদ্র এটা কদাকার কাতা দেখতে যেরকম আচরণ সে এখানে এসে ওই গোমিথুন তুই কে তার আগে এবার আমি কথা বিস্তৃত আলোচনা করলাম না পৃথিবী দেবী গোমাতা রূপে এবং ভীষ রূপে একেবারে ধপ করছে সেই যে সেই যে রয়েছেন কথোপকথন তখন পৃথিবী দেবী তা আমার পৃথিবীতে আমার ধরিত্রীতে আমার আমার জায়গায় কি কি অন্যায় হচ্ছে সব বলতে আরম্ভ করে কাঁদছেন আমি আর করতে পারছি না আর ভগবান যে আমার উপরেতে নিজের চরণ রেখেছিলেন ততদিন পর্যন্ত আমার গায়ে রোমাঞ্চ হয়েছিল আনন্দ ছিলাম এখন আস্তে আস্তেও সধামে প্রস্থান করেছেন এখন আমি কি করব বুঝতে পারছি না বিশ্বরূপ যে ধর্ম বিশ্বরূপী যে ধর্ম তাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে এর তিনটে পাত কেন গেছে এগুলোও সব আলোচনা হচ্ছে এখানে বলছেন যে কি করা যায় যখন এইভাবে দেখতে দেখতে যখন সুদেব বলছেন অনতি প্রিয়াম তত সারা সন সংযোগ ও সৌন্ডে আছেন যখনই শুনলেন কলি এরকম ধরনের প্রভাব বিস্তার করছে তিনি যখন বেরোলেন এবার তীর ধনুক নিয়ে সমস্ত রথে করে বিভিন্ন জায়গায় বিচরণ করতে করতে এবার সামনে পড়ে গেল কলি সামনে যখন পরে গেল তখন সে তাকে প্রশ্ন করলেন তুমি কে এ অবস্থা করছো কেন যন্ত্রণা দিচ্ছ সবাইকে সে অবস্থা কি হলো যখন সে বললো তোমাকে মেরেই ফেলবো তখন কলি বুঝতে পারলো এ সমগ্র পৃথিবীতে রাজ চক্রবর্তী এর কথা যদি না যেই পরীক্ষিত মহারাজের সামনে পড়ে গেছে পরীক্ষিত মহারাজ সামনে পড়ে গেছে যখন রাজ হয়ে গেছে তখন তখন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে পায়ে পড়ে আমায় বাঁচান আমায় বাঁচান আমাকে আমাকে মারবেন না দয়া করে এখন যদি যুদ্ধের নীতি কি কালকে আলোচনা করেছিলাম জড়ম স্ত্রীম মত্তম উন্মত্তম প্রমত্তম জড়ম স্ত্রীম এগুলো সব কি বিরথম রথ নষ্ট হয়ে গেছে তাকে মারবে না জড় উন্মত্ত পাগল কাকে মারবে না এদেরকে মারা যায় না হ্যাঁ ধর্মবিদ এদেরকে মারেন কি মারেন না শরণাগত হয়ে গেছেন এদেরকে মারা যায় তা পরীক্ষিত ধর্মবিদ কিন্তু আমাদের এই রাজন এত মহাভাগব সব জানে এত বীর আরে কলিকে রাখলেন কারো কলিকে উড়িয়ে দিতে পারতেন কেটে ফেটা শেষ ভালো হতো কলি না থাকলে সুবিধা হতো তখন তখন সুদেবসামী দেখো এই যে করলে কথাটা তার সম্বন্ধে জানো তোমরা তিনি কে বলে কে বলে আমরা তো জানি বীর বীরের সামনে যদি দুষ্ট পরতো মেরে ফেললে ভালো পরবর্তী কত লোক কষ্ট পাচ্ছে ওকে ওকে বাঁচিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত লোকগুলো কষ্ট পাচ্ছে এইসব কলি চেলা হয়ে যাচ্ছে কলি কত কষ্ট পাচ্ছে তখন সুদনে বসতি বলছেন শোনো এই তো মহাভাগবত ই জানে যে কেন মারেনি এটা শোনো বলছি কেন বলছেন কেমন জানো বলছেন ভক্তি সারঙ্গ মানে হলো মধুমাখি পান করে না মৌমাছি সে কি করে ফুলের মধ্যে গিয়ে আস্তে করে সুদুটাকে ডুবিয়ে দেয় দিয়ে থেকে মধুটাকে টেনে নিয়ে চলে যায় ফুলটাকে কোনো বিনষ্ট করে কি এরকম সারঙ্গই ও সারভূ যেমন মৌমাছি যেমন মধুটাকেই গ্রহণ করে ফুলে বিষও থাকে হ্যাঁ মধুও থাকে কোন কোন জায়গায় থাকে এগুলো সব দেখবে বিচার আছে এবার প্রশ্ন হলো সেখান থেকে নিয়ে নিল মধুটাকে নিয়ে চলে গেল সেরকম এই রাজান সে সারঙ্গী সার ভূ সে সার বস্তুটা জানে কলিকে সে মারল না কলির অনেক দোষ আছে কিন্তু নিধে রাজন অস্থি এক মহান গুণ কৃষ্ণ মানে কীর্তনাথ এ কৃষ্ণস্ব মুক্ত সঙ্গে কি গুণটা কলির অনেক গুণ দোষ আছে জানি কিন্তু কলির একটা মহান গুণ আছে সেটা কি বলছেন কলের দোষ নিধের কলি হচ্ছে দোষের সমুদ্র কলের অস্তি মহান গুণ কি বলছে কীর্তনাথ এবং কৃষ্ণস মুক্ত সংঘ পরম বাজে শ্রীকৃষ্ণ ভগবানের সংকীর্তন করে আর কিচ্ছু করতে হবে না খালি মুখটা নড়বে ভগবানের সঙ্গে সংযোগ রাখো ব্যাস বেরিয়ে যাবে এবার মারেনি তো বুঝলাম কিন্তু কলিকে যে শাসন করলো কলি এবার তো কাঁদতে কাঁদতে বলছেন এবার এই যে বলছেন ধর্ম তো একপাতে দাঁড়িয়ে রয়েছে धर्मे चार पा चार पात सब ही गई बोलता मारलें ना ये कारण कथा बला हलो ए तो पाय पड़े गल पे के पै ग হ্যাঁ এই সন্তোষ এই যে যা কিছু আছে এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে পৃথিবী থেকে চলে যাচ্ছে সমস্ত যা কিছু আর্যব সত্য সন্তোষ সম দম তপ সাম্য মানে সমদর্শন যা কি তৃতিক্ষী সব আস্তে আস্তে কি হচ্ছে এগুলো সব চলে যাচ্ছে এই অবস্থায় আম পৃথিবীদেবী কাতর হয়ে গেছে সেই অবস্থা এখন বলছেন গো মিথুন করতে দেখে পরীক্ষিত মহারাজ যখন তাকে শাসন করলেন তখন সে পায়ে গিয়ে তাকে প্রার্থনা করলেন সৌচ দয়া সত্য তাহলে চারটে চারটে পা রয়েছে তো সত্য যুগে চারটে পা ছিল হ্যাঁ সত্য যুগে কি কি ছিল তপ সৌচ দয়া সত্য এই তো ছিল চারটে পা চারটে পা আস্তে আস্তে চলে যাচ্ছে যাচ্ছে কিনা তপ চলে গেল শৌচ চলে যাচ্ছে दया चले जा सत्य एक पायर पर धर्म राज दिए तरहित कर शासन कर लासन कर पाए पड़े गल तक मारा गलना कथा परिकृत महाराज देखल देखदेव गोई बोल कलिकाले ती अम्गल जरा सचेतन नय राजा देखल যারা সচেতন আছে তাদেরকে তো কলি কিছু করতে পারবে না বোঝা গেল কি বললাম পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যারা সচেতন চেতনা উন্মেষ উন্মেষিত আত্মা তাদের তো কোন ক্ষতি হওয়ার পয়নি আর জড় জগত লোক তো এমনিতেই মরবে মায়া দেবী তাদের গোড়া টিপবে মরবার পরে জম ধরবে এগুলো তো স্বাস্থ্যের হাজার প্রমাণ আছে তারা নিজের জীবনও দেখেছে বাবা কাকা জ্যাটা দিদি মা মারা যাওয়ার সময় এরকম পেচাপ করে দিচ্ছে বেঁচে থাকতে তো শুনলি না তো মরে যাওয়ার সময় বুঝবি কিছু বললে শুনবে না ওরা বলো বেশি বুদ্ধিমান হওয়া বিজ্ঞানের যুগে রয়েছে বিজ্ঞান এখানে আসো বিজ্ঞান এখানে এখানে শিখবে বিজ্ঞান কি বিজ্ঞান শিখেছো তুমি বড় বড় সব কথা সেই জন্য বলছেন এখানে যে এই যে অবস্থাটা কি করা যায় তাকে তাদের তো কোনো বিপদ হবে না আমার তো তাদের নিয়ে চিন্তা আর জড় লোক ভুল করবেই ভুল করবে তাদের তো জম ধরবে আরে আমি কি করব করার কিছু তো কোনো কথা শুনবে না তারা যখন কোনো কথা শুনবে না তখন আমাদের কি বক্তব্য থাকতে পারে গুরু বৈষ্ণব তাদের কাছে যারা উপদেশের কর্ণপাত করে না ব্যক্তিকে নাম উপদেশ বিপদ সৃষ্টি হবে কথা না। ওর যেদিন মায়াদেবীর লাথি খেতে খেতে মুখে রক্ত উঠবে তখন কাঁদবে সে বসে তখন সে আসবে যাই একটু জগন্নাথ মন্দিরে যায় তাহলে এই চারিবাজে কত লোক আছে কত হাজার লোকের বাস আছে আসবে না সব মুচি চামারের ভাবনায় তারা রয়েছেন ওরা ওই ওই অবস্থাতেই রয়েছে তাদের কনসিয়াসনেস হলো না পরম কিভালু জগন্নাথ যে এখানে বসে রয়েছেন কোটি কোটি জন্মের সৌভাগ্য ভালো খালি এই দর্শনের দ্বারা কি বা করবেন শুদ্র নিচু স্ত্রী জাতি সবাইকে খালি দর্শন একটু আসো চরণাম্বিত খাও আর নাই বা খাও পরিক্রমা করে চলে এটুকু করবে না দ্যাট মাছ দ্যাট মাছ দেট ডু ওইটুকু পর্যন্ত তারা করবে না কতখানি তারা পিসাচ্ছে কত কতখানি তারা পড়ে গেছে আলো দেখিয়েছে সভ্যতা কোথা থেকে তোমরা পেলে জ্ঞান বিজ্ঞান দর্শন যা কিছু পেয়েছ ওয়েলফর্ম কোথা থেকে পেয়েছ তোমরা সত্যি ভারতবর্ষ থেকে মূর্খের দল নকল করছো বিদেশকে পশুর মতো সেই সেখানে বলছেন এইভাবে কি হলো যে তিনি যখন দেখলেন যারা সচেতন তাদের তো কিছু হবে না নাম যে বলে আমি আর কি করবো থাক এখন প্রশ্ন হলো পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলো কলি বলছে যে রাজন আমাকে বাঁচান আমাকে একটা জায়গা দিন আমাকে একটা জায়গা দিন যেখানে আমি থাকতে পারি যেখানে থাকি তা এখন কি করা যায় সুদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মারা তখন তাকে কিছু জায়গা বলে দিল বলছেন সুত গোস্বামী এবার বলছেন দ কি বলছেন অধ্যা দূতম পানি যা ধর্ম চতুর্িদ কি কি বলছেন যেখানে চারটে অধর্ম থাকবে কি কি দূতম পানম স্ত্রী সুনা কি দূত দূত খেলা মানে এই যে জুয়া খেলা পান যে রকম নেশা হ্যাঁ তুমি নেশা নেশাগ্রস্ত তুমি তুমি নেশাগ্রস্ত মানে তুমি তোমার চেতনাকে গলা টিপে মারছ মাইন্ড আমি কি বলতে চাইছি মানুষের মানুষত্ব ডিপেন্ড করে সে তারা শিক্ষা দিয়ে দেবো কিছু কিছু কেমিস্ট্রি শেখো কিছু ফিজিক্স শেখো আমি উদাহরণ দিচ্ছি আগে ডাক্তারি বিদ্যা পরে ছেলেগুলোকে অ্যাডাকশন করে নিয়ে যাচ্ছে তাদের দলে কাজ করছে পার ডে ইনকাম হলো পঞ্চাশ হাজার টাকা কি করতে হবে তার কাজ কি কোনো ছেলেকে অ্যাডাক করে নিয়ে গেল ডিসেকশন করবে করে তার কিডনি ফিডনি সব বার করে নেবে নিয়ে ছেলেটাকে রাস্তায় ফেলে কিশোর পাওয়া গেছে কদিন আগে এবার আমার কাছে প্রশ্ন তোমরা বলো তার বাবা যে তাকে ডাক্তারি করিচ্ছে তার বাবা কিরকম মা কিরকম আর যে পশুটা ডাক্তারি করেছে সেই পশুটা কেমন তাকে কি আমি ডাক্তার বলবো। বলো তোমরা তাহলে মানুষের যদি চেতনাটাকে তোমরা নষ্ট করে দাও তাহলে তোমাদের এডুকেশনের এক পয়সা মূল্য নেই কোন প্রফেসর শিক্ষা দিচ্ছে তাকে নিয়ে আসলে আমি দেখতে চাই তাকে সেই জন্য বলা হয়েছে বর্তমানে শিক্ষা ব্যবস্থা পাশবিক শিক্ষা ব্যবস্থা তার ফল তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জায়গা সমস্ত জায়গা বিশৃঙ্খল অবস্থা কিছু করার নেই রেগুলেশন বলে কিছু নেই সব শেষ আরো ভয়ঙ্কর অবস্থা দেখবে দেখতে পাবো তাহলে এখন প্রশ্ন হলো দূতম পানম শ্রিয়ম সোনা এই যে পানি নেশা করছো তোমার নেশা করে তুমি নিজেকে আত্মহত্যা করছো কিন্তু মনে রেখো এবার দুধ মানে যে যে জুয়া খেলবে জুয়া তেও স্মৃতিভস্ত হবে অধর্ম এটা আস্ত্রিয় স্ত্রী জাতি তার প্রতি তার ভেতরে যেখানে স্ত্রী জাতি থাকবে লক্ষ্য করে দেখবে যিনি মাতৃগোত্রী হয়ে গেছেন ভক্তি করতে করতে তাদের কথা আমি আসছি না বাকি যেখানে দেখবে সব গণ্ডগোল পেছনে সব গণ্ডগোল কিন্তু ও ছাড়ার আর গতি নেই ও যাবেই যাবে ওর পেছনে ওকে যত অন্য কিছু দেবে বলে নেবে না ওই যে চাইগোল ওটাই তার চাই এবার বলছেন দূতম পানম স্ত্রীম সোনা সোনা বলছে জি হিংসা ওকে যত তুমি জগন্নাথের মহাপ্রসাদ দেবে খাবে না ও কি খাবে ও নোংরা হোটেলে গিয়ে ওই খাবে নোংরা ওইসব মাংস রক্ত মাংস এরকম চিবা হবে পিসাচের মতো এরকম ডাঁটা ডাঁটা যেমন চিবা রক্ত মাংস ও রাক্ষস মানুষের দন্তগুলো যে আছে বিচার করে দেখ তোরা মানুষের যে দন্তগুলো আছে এগুলো হিংসা করার জন্য নয় যারা হিংসা করে সেইসব সব প্রাণীগুলো লক্ষণ দেখবে তারা চেটে জল খায় দেখবে বেড়াল বাঘ শৃঙ্খ যত হিংস্র প্রাণী আছে তারা সব কিন্তু চেটে জল খায় আর তাদের সামনে দুটো ছেদন দন্ত আছে ছেদন মাংসকে চারটে এখানে দুটো এখানে দুটো ছেদন কিন্তু তোমার দাঁতগুলো লক্ষ্য করবে তোমার যে কনস্টিটুয়েন্ট বডি যে তোমার যে লক্ষণ গুলো দাঁত ফাঁত সব কিন্তু দেখবে নিরামিষ আছে গৌমাতা ছাগল যারা নিরামিষ আছে তাদের মতো আছে কিন্তু অর্থাৎ মানুষকে রক্ত মাংস চেবাবার জন্য দেয়া হয়নি অপবিত্র হচ্ছে তোমরা চেতনা নষ্ট হয়ে যাচ্ছে কেউ যদি উল্টো পাল্টা কিছু করে আমার এখানে হরি কথা বলতে অসুবিধা হয় বন্ধনাতে এরা লক্ষ্য করেছে অনেক সময় কোনো না কেউ কোনো আমাকে ছুঁয়ে দিয়েছে কিছু এটা করেছে সারাদিন ঘ্যাং ঘ্যাং ঘ্যাং ঘ্যাং আওয়াজ অসুবিধা হয়ে যায় সব সময় একটা শান্ত সেই সেই সব সময় তার সঙ্গে সংযোগ রেখে সংযোগ চলতে হয় এগুলো করলে বিপদ ব্যসা স্পর্শ করবে না ব্যাসন গোটা বে কে মূর্খের মতো যারা আচরণ দুদিন করেছে ভেসাসন দল মূর্খের দল বলবার মতো কেউ নেই কেউ একটা নিজে রেগুলেট করবে এটা দা এটা তো সেবা না এটাও বলবে সব পর্বংস হয়ে গেছে বচেন অভ্যর্থিত্রিয়া যত্রা অধর্ম চতুষ্ঠ চতুর্ভিদ যেখানে যত অধর্ম আছে সমস্ত কিছু এর মধ্যে সব রয়েছে এমন কি করবে অধর্ম সব গ্রাস করছে ধর্ম কাকে বলে আমি কালকেও বলে দুদিন আগেও আলোচনা করেছি ধর্ম নামে তোমাদেরকে বোকা বানাচ্ছে লোকে ধর্ম কাকে বলে জেনে রাখো ধর্মে পরে একটা টায়ার পেয়ে গেছো একটা কাছের খণ্ড পেয়ে গেছো লগ লগ সেটাকে ধরে তুমি পার হয়ে গেলে এটা তুমি নদী পার হলে কিন্তু ভব সমুদ্র পার হওয়ার জন্য তোমার ওটা দরকার হ্যাঁ সেই জন্য ভাগবত ন নতের ইহ কি বললাম কি কি বললাম প্রথমেই বলা হলো জানো আস্থায় নর যেটাকে তুমি গ্র্যাস করলে পরে ধরে ফেললে পরে একবার আটকে ধরেছ ছাড়বো না কোন অবস্থা যে বিপরীত পরিস্থিতি হোক বিপদ হোক সম্পদ সেটা সাধুর নামে অনেক অসাধু খুঁজছে এখন সেগুলোর রিস্ক আমি নেবো না তোমাদের কাছে তুই হলো আমি তো সাধু ধরেছি আর তুমি যাকে ধরেছ তার সময় বোঝো আমার থেকে আমি এসব না চারিদিকে আমি ওসব রিক্স নব যদি জন্য থাকো যে ধর্মটাকে তুমি ধরে রাখলে পরে কিছুতেই তুমি আর পড়বে না কিছু ভুল করে ফেললে ধাবন নিমিলিত বা নেত্রে নতে ইহো এখন নিশ্চিন্ন হয়ে যাবে না কখনো তোমাকে টুডে আর ঠিক গাইড করে নিয়ে যাবে জায়গা মতো বোঝা গেল কি বললাম সেই জন্য গোকর্ণজি মহারাজ পিতাকে কি বলেছিলেন আমি দিয়েছিলাম সেখানে কি বলেছিলাম গোকর্ণজি মহারাজ পিতাকে যাওয়ার আগে উপদেশ করেছিলেন কি বলেছিলেন ধর্মম ভজসম তেজ লোক ধর্মান কি বলেছিলেন ধর্মম ভজ সততম তেজ লোক ধর্মান হ্যাঁ আর কি বলেছিলেন সাধু পুরুষের সেবা করো কামরি কাম আছে ফেলো আগে তাহলে মরবে গলা মারবে মায়া দেবী কি অবস্থা হবে দেখবে মায়া মানে গলে ফাঁস দিতে ফিরে মায়া সে যে দুর্গা দেবী পুজো করছো একশো আটটা পদ্ম দিয়ে সেগাই তোমাকে মারবে এই অসুর গুলো যদি জানতো কালী পূজো করার আগে যদি তারা আমি যে যে মাকে সেই কালী তোদেরই খা দিয়ে কাটবার জন্য দাঁড়িয়ে রয়েছে মাইন্ডি তোদেরই কাটবে তোরা আবার এই রাত্রিবে না মদ পদ কে পুজো করছিস তোদেরই কিন্তু কাটবে অন্য কাউকে কাটবে না তোরা কিন্তু ছাদা ফাদা তুলে এইসব করছিস কিন্তু সোজা রাস্তাটা করছিস না জগন্নাথকে একবার দর্শন করো একবার জগন্নাথ কে যদি উত্তর চাও সব দেওয়া হবে কিন্তু কত টাকা কামাবো এবং যে বাবা বলবো আর্টস নিয়ে পড়িস না কম্পিউটার কিছুই কোনটাতে ইনকাম বেশি হবে ছাগলের বুদ্ধি কি করবে এখন করার কিছু নেই যেটাতে ইনকাম হ্যাঁ অনেকে তো বলে ফেল অনেক আচার্যকে বলতে সঙ্গে শুনেছি শুনে আমি মানি ইজ দাঁড়িয়ে ভাগ্য ভালো তারা যে বলেনি মানি ইজ দা ফার্স্ট গড আমার বাবার ভাগ্য ভালো এটাও বলতে পারতো থাকা নিশ্চয় কিছু নেই তারা এমন অবস্থায় রয়েছে মত্ত টাকা টাকা কিছু চেনে না টাকাই ভজন টাকাই সবকি কিছু আর লোক তাদের কাছেই যাচ্ছে বাবা পুজো করছে করছে গলায় মালা দিচ্ছে আমি অন্য দিকে যা যে পারে কি মর্ গে আমি অন্যদিকে শিক্ষা ব্যবস্থার মূল একটা বর্তমানে কিচ্ছু নেই এই ছেলেটা যে দর্শন নিয়ে পশলে তার যে এত সুন্দর বুদ্ধি সে উঠতে পারে হ্যাঁ কারোর আমার লজিক্যাল ব্রেন খুব ভালো আছে সে আইন নিয়ে পড়লো সব এক বিচার আমার যেটা বলেছে এটা নিয়ে পর মর পর মানে মর কিন্তু সব আমি এখান থেকে বার করে দেব তোমাদের হোয়াট নট কি নয় সব উত্তরা কিন্তু কিন্তু আসবে না সব মর তো এখানে বসুন হলো দূতম পানম শ্রীম সোনা যাত্রা অধর্ম চতুর্বেদ যেমন গোকর্ণ জীব বললেন ধর্ম ভজস্ব সততম তাই জন্য সমাজ ধর্ম ধর্ম সব ত্যাগ করব ছেড়ে দাও তাহলে কি করবো বলছে ধর্মম ভজস্ব সততম কোন ধর্ম বলছে ভাগবত ধর্ম ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম আত্মধর্ম সব হচ্ছে একই একই পর্যায়ে মানে গুলো সব এক আত্মধর্ম जैवधर्म भगवत धर्म हाँ बैष्णवधर्म सब शुरोनी एक ही मान तबारे हलो जीव हिंसा एके अपर के मार्बे एके अपर के मारे मेरे निजे सूविधे कर जगते देखे जे जत लोक आगते देखिए जत लोक आजनैतिक नेता हक जोने जे, जे लोक आ সবাই যে যত পরিমানে আমার পাটা ব্যাথা করছে তা কি করবে লোকে আমার পাটা টিপতে আরম্ভ করবো তাহলে যে টিপছে তার কষ্ট হচ্ছে আমি পাটাকে এগিয়ে দিলাম কত বড় হয়েছে নে আমার পাটা হ্যা এখন ধনী ব্যক্তি যে অর্থগুলো নিয়ে নিচ্ছে কালোবাজারি করছে সব লুকিয়ে হয়েছে। বাজারে কোনো অভাব নেই সবজি সব সব লুকিয়ে ফেয়েছে দুদিন পরে অভাব সৃষ্টি করে ছেড়ে দিচ্ছে তাহলে সবাইকে কষ্ট দিচ্ছে চাষিগুলো পাচ্ছে সাধারণ ব্যক্তি কষ্ট পাচ্ছে না তাহলে চিন্তা করছে না এর ফলে তোর গতিটা কি হবে এইসব আলোচনা কেউ করবেন করলে কে চোখ ঘুরতে সাপ বেরিয়ে যাবে তাই যে দেখা যাচ্ছে যে যেভাবে রয়েছে যে ভোক্তাই তুমি করবে সেই ভোগটা অপরকে কষ্ট না দিয়ে তুমি সংগ্রহ করতে পারো না কষ্ট দিয়ে তুমি সংগ্রহ করেছ একমাত্র আছে গুরু বৈষ্ণবগণ তারা জীবহিংসা করেন না তারা মতে কাউকে কোন ক্লেশ দেবেন না তারা দেন না তাদের জীবনে এটা ব্রত তারা কাউকে ক্লেশ দেন না যদি যদি দেখা যায় তীব্র ভাষায় বকছে ওটাও তা তীব্র করু না ওটাতে যদি কোন তুমি উল্টো ব্যবহার করেন নাও তাহলে ওটা তো করু ওটা অশেষ করু তাহলে এবার এইসব জীবহিংসা সোনাটাকে জীবহিংসা বলা হোক এগুলো সব দেওয়া হোক কিন্তু এর পরেও কলি কিন্তু পারলো না কলি বলছে যে এইটুকু জায়গা হবে না আর একটু একটু বড় জায়গা দিন এইটুকু জায়গা থাকতে কি বলতো বললাম মারাজ একটু বড় জায়গা দিন না আপনি আপনি মহান মহারাজ একটু বড় জায়গা দিন একটু এভাবে করছে কি আবার কি দেবো চারটি জায়গা তো দিলাম জায়গা হবে না তাহলে কি করতে হবে বলছেন পুনশ্চ যাচমানায় রূপ্রভু বলছেন পুনশ্চ যাচমানায় পুনশ্চ যাচা যাচমানায় যা তুপম আদা প্রভু তাকে কি করলো সোনা দানা অর্থ করি এর মধ্যে সব অধর্ম একসঙ্গে লুকিয়ে রয়েছে যত কিছু এটা দিক দিয়ে বলে যা সবকিছু যা আছে সবের মধ্যে থাকবে কি কি থাকবে বলছেন তত অনৃতম মিথ্যা মিথ্যা কথা বল মদ অহংকার যাকে বল হ্যাঁ কাম র রাজসিক বুদ্ধি যা কিছু থাকে বৈর কোনো খুনো খুনি চূর্বে যা যা ছিল এগুলো তো থাকবে দিয়ে দিল বড় জায়গায় প্রভু তত অনৃত কামম রাজপঞ্চম এবার যখন দিয়ে দিল তখন কলি বল না এবার একটু ভালো জায়গায় পেয়েছি কমফোর্টেবলি থাকতে পারবো ভালো আরাম করে থাকবো এইগুলো সব জেনে মগজ কি কিভাবে আমি এইগুলোকে পাশ খাটিয়ে চলু এ গুরু বৈষ্ণবের কৃপা কিন্তু পারবেন নিজে নিজে পারবেন কনফিউজ হয়ে যাবে কি হলো অমনি পঞ্চ স্তানা পাঁচটা জায়গা হলো অমনি পঞ্চস্থানি হি অধর্মপ্রবহ কলি কলির বিরাট প্রভাবের জায়গা কাজই পাঁচটা জায়গা কিন্তু বিচার করে চলবে যদি বিচার করতে না বলে পরে বললে আমার ভজনকে নষ্ট হলে আমরা বলতে পারবো না যেকোনো ভাবে তুমি কিন্তু কলি কিন্তু ওভার পাওয়ার করবে তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে তোমার ভজন থেকে ফেলবে এমনকি সন্ন্যাস নেওয়ার পর ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গুরু পার্থ যারা সন্ন্যাস নেবে তাদের পেছনে কিন্তু দেবতারা লেগে থাকবে প্রথমে বোঝা গেল বলতেন কৃষ্ণ ভগবান উদ্ধবকে বলছে দেখো উদ্ধব যখন কেউ যখন কেউ সন্ন্যাস নেয় সন্ন্যাস নেওয়ার পরে যে লেগে যায় তার নানা রকম কামিনী কাঞ্চক পোলবন্দী কি করে ফেলবে ওকে কেন উত্তর দিচ্ছেন দেবতারা চায় না তুমি আনন্দে এই জগৎ থেকে বন্ধনে তাদের তাদের মুঠোয় রয়েছ যখন তখন তোমাকে যা বলবে করাবে। তাদের পাওয়ার ছেড়ে গিয়ে তুমি অপ্রাকৃত বৃন্দাবন ভগবানের বৈকুণ্ঠ ধামে গোলোকে চলে যাবে এটা তো তারা মেনে নেবেন আমাদেরকে শেষ চড়ে গেল সবাই চাই ক্ষমতা বুঝলে সবাই চাই ক্ষমতা পাওয়ার আমাকে পাওয়ার দেবেন তো আমাকে ক্ষমতায় দিলেন ঠাকু মঠে আমাকে ক্ষমতা না দিয়ে থাকবো না হয় জিবি নেতা করে দিব থাকবো আর সাধারণ বলছি তারা এইসব ভাষা বলে আমি হেঁসে গুটি গৌড়িয়া মঠে অনন্ত অতি অনন্ত গৌরী জন্মের সৌভাগ্য হলে গৌড়িয়া মঠের মতো জায়গা আমার মতো কুকুর কে এনেছে ভগবান আমি তো আটখানা এত সম্পত্তি অনন্ত সম্পত্তি গৌরজমাটের ট্রেজার দিদি এই যে সম্পত্তির খাজানা যদি খুলে তোমাদের দেখানো হয় পাগল হয়ে যাবে কিন্তু দেখবার চোখ বুঝতে পেরেছো কি করলাম আনন্দে আটকানো হয়ে যাবে গৌরিয়া মোটের ভেতরে যে ধুমধাম আনন্দের সঙ্গে সেবা চলছে সব নিত্য গীত কীর্তন জগন্নাথ থাকা মানে রাধা লিঙ্গিত বিগ্রহ আর আমাদের কি সব পেয়ে তাহলে এই পঞ্চস্থানকে বুঝে শুনে চলতে হবে তার বাস করতে আরম্ভ করল সুকেশার চন্দ্রের এবং আমাদের প্রশ্ন হলো পরীক্ষিত মহারাজের এবার কি করে এরকম তীব্র বৈরাগ্য উৎপাদন হলো তীব্র বৈরাগ্য উৎপাদন হলো সেইটা আবার আলোচনার বিষয় যে তিনি কেন কি করে পেলেন এই অভিশাপটা পেলেন যে তুমি সাত দিন পরে তোমার নোটিশ দেওয়া হলো সাত দিন পরে এটা কি করে এবার সুতদেব গোস্বামী বলছেন সুতদেব গোস্বামী বলছেন যৌণাস্ত বিপ্লশ নমাত द्रोणी जे माय अस्त विप्लुष्ट मातुर उदर मित द्रोणाचार्योणी ब्रह्मास्त माय पेटे तरें अनुग्रह भगवत कृष्ण कृष्ण स्वाद्भुत करमणहा भगवत कृष्ण स्वादूत करमणहा कृष्ण स्वा কৃষ্ণ নামক যে অদ্ভুত কর্মা যে যাকে বলা হয় কি বলা হয় উরুক্রম সেই ভগবানের অনুগ্রহ ব্রহ্ম কোপথিতকাত ভয় ভগবতী অর্থাশ কি বলছেন ব্রহ্মকোপ্ত যস্ত তক্ষকা প্রাণ বিপ্লব তিনি ব্রহ্মকোপ পেয়েছিলেন অভিশাপ পেয়েছিলেন যে তোমার তক্ষকের দংশনে মৃত্যু হবে এক বিন্দু ভয় নোহ পুরু ভয়া ভগবতী অর্পিতাশয় অর্থাৎ তুমি যদি ভগবানের অর্পিতা তোমার যে আশয় তোমার যে হৃদয়ের বাসন যা কিছু তা যদি ভগবান তে ন্যস্ত করে রাখো তুমি তখন আমার তোমার চিন্তা হ্যাঁ তাহলে এই জন্য এবার কি হলো এ বলছেন এই অবস্থায় दे जो ब्रह्म पे छे तक उत्सृज उज्ञता संस्थिति बयाशक गंगायम स्वम कलेवरम यहू शिष्य परिषद परीक्षित मार्च बैयाशी अर्थात सुखदेव गोस्वी शिष्य बोले दिल ना কারণ তোমরা বলবে কোথায় দীক্ষা নিয়েছিল মহারাজ ভাগবত কথা শুনেছে আর দীক্ষা কথা মানে কি মানে কি প্রথম গুরু কাছ থেকে মন্ত্রের ফুঁক নিয়েছ তোমার সম্বন্ধে কিছু হলো না কিন্তু কথা শুনতে শুনতে তার সম্বন্ধবিধে প্রয়োজন সব সিদ্ধ হয়ে গেছে তাহলে তার দীক্ষা হয়ে গেল ভাগবত সব যত মন্ত্র দিয়েছে ভাগবতের ছাড়া আছে নাকি যত মন্ত্র তোমাকে দেওয়া হয়েছে স্যার কি হ্যাঁ তার এক্সপ্লেনেশন তো ভাগবত মন্ত্র যা দিয়েছো তোমাকে তারই তো ব্যাখ্যই ভাগবত তোমাকে যে গুরুদেব মন্ত্র দিয়েছে এখনো তোমার দীক্ষা চলছে তোমার কখন তোমার সম্বন্ধ হবে এবং হয়েও তো নিত্য জগতে গিয়েও তো সম্বন্ধ থাকবে তোমার শ্রম কীর্তন তোমার বন্ধ হবে না সেখানেও গিয়ে বুঝলাম কথা না সিদ্ধ ব্যক্তি তার যে সাধন অঙ্গ যেটাকে বলছো যেটা তোমার এখন যে সাধক অবস্থায় রয়েছ সাধক অবস্থায় মাইন্ডে কি বলতে চাইছি সাধক অবস্থায় সাধক অবস্থায় শ্রবণ কীর্তনটা হলো তোমার সাধন অঙ্গ বোঝা গেল সাধক অবস্থায় তোমার শ্রবণ কীর্তনটা হলো সাধন অঙ্গ কিন্তু যিনি সিদ্ধ তার কিন্তু এটা স্বয়ং সাধ্য বোঝা গেল কি বললাম বোঝা গেল না স্বয়ং সাধ্য যে সিদ্ধ হোক তার পকেটে স্বয়ং সাধ্য অর্থাৎ শ্রবণ কীর্তনটাই ভগবানের আবির্ভাব শবন কীর্তনটাই ভগবানের সেবা কিছু এই শোবন কীর্তনের কি বলল স্বয়ং সাধ্য সবাই চাচ্ছে এক নয় তোমারটা হচ্ছে সাধন অঙ্গ কিন্তু ওর স্বয়ং সিদ্ধ স্বয়ং সাধ্য মানে ভজন করছে ওইটা পাওয়ার জন্যই বেশি করে হরি কথা শুনবো কীর্তন করবো ভগবানের রূপ গুণে হরি কথা শোনা মানে কি নাম গুণ লীলা পরিকর বৈশিষ্ট্যের উন্মেষ হবে মানে কি তাই তো ভগবানের সেবা হবে না তাই সেবা বসিয়ে রূপ নাম, গুণ নাম পরিকর নাম বৈশিষ্ট্য নাম লীলা নাম সবটাই ভাগবত আসে না হ্যাঁ রূপ নাম রূপ নাম এইসব কথা এখানে বলবার নয় তথাপি আমি একটু উচ্চারণ করলাম বৃন্দাবনী সব আলোচনা রাধা কুণ্ডে হয়েছে বেনুম করাত নিপতিত শ্রীখণ্ডম যে বেনু বাদন করতে করতে ভগবান বণুগীতে আমরা আলোচনা করব হ্যাঁ যদিও দশস্কন্ধ আলোচনা আমাদের ওপেনলি খুব মুশকিল কেন এক এক সংস্কারের লোক রয়েছে তথাপি আলোচনা এই বুদ্ধিটা যেন থাকে এটা যদি না হয় তাহলে আমার কিন্তু কথা বললেও তোমাদের কিন্তু উল্টো বোধ চলে আসবে এই বলাটাও বিপদ বোঝা গেল কেন পেটে गंगारे एतदिन कलि प्रभाव विस्तार करते अभिशापे अवस्था हलो कि पे गंगा तटे गसलैन से সব উত্তর দিয়া হবে তোমা পুরুষম কম বর্ণম সীতা অপার সংসার সমুদ্রেতু ভগবত স্বরূপ বাঞ্ছা কল্পত্রী কে